يشقح فيثقامسمد أنص على رص الكرين ثم بعد فعذ باللهسيطان الرجين عليهيك والاستال وهو كره ل وعت أن تكرهسيئ وهوقير للَكم وعت وقال رسول الله صلى الله عليه وسلم انما عاد في ما دني الذهبي والذره الى الله عليه وسلم وصلى فصلى من لديه على ذلك من الشاهدين الشاهدك لا طرهنا رسول الله عليه صلى من انزل فيه اوما খির মধ্যে স্বর্ণরূপা যখন থাকে মাটির সাথে কাদার সাথে পাথরের সাথে মিশে তার কোনো দাম থাকে না পরবর্তীতে যেমন আবর্জনার সাথে জড়িত মিটা ওয়াল বানি ওল কালা পিডিল নিজের প্রবৃতি যেগুলি কামনা করে সেগুলি কি করা সন্তান সন্ততিহিত ধন সম্পদ নিচানো গাড়ি ঘোড়া এই সব কিছু মানুষের সাথে আকর্ষণীয় বলতেছেন আল্লাহ রব আলীদের পথে যে বিষয়ে গুলি বাধা এই গুলির বিষয়ে বলছেন কোন وأزواجكم وعشيرتكم أموال استردتموها وتجارة تفتون كسابها ومساكن طلبونها فحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربطوا حتى يأتي الله بأمره والله لا يهدر قوما فاتقين সৃষ্টিগত ভাবে মানুষ স্বর্ণরূপার মত দাঁড়িয়ে কিন্তু সৃষ্টিগত ভাবে আল্লাহ এই সমস্ত আবর্জনা এবং তাকে আল্লাহ আদামী কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছে আর সেই নিয়ম কানুন মধ্যে সুদম হওয়ার ছাড়া কখনো দামি হতে পারে মানুষ ভাবতে ইমানে আমি কি করেছি পরীক্ষায় কেমন পরীক্ষায় আমরা পাশ অন্য বলছেন ভাত তোমরা যাবে কবরিক তোমাদের উপর সে অবস্থা আছে নি घरे टी समाज मध्य टीकार टीके এমন পরিস্থিতি হয়েছে যে রসুল এবং তারা খালি আল্লাহ সাহায্য রোট নী করে বিপদের অবস্থা হচ্ছে হাতি এবং রত হয়েছে আমার নিজের লুকেরা এখন আমাকে ইচ্ছা প্রতিপন্ন এখন আমি ইচ্ছা সাব্যস্ত হবেন আমার নিজের লুকেরাই এখন আর আমাকে বিশ্বাস করবে না তুমি যদি সত্য হয়ে থাকো সত্য হয়ে থাকো তোমার বিজয় গোঠায় সফলতা গোঠায় উন্নতি করবর আল্লাহ করেছেন আল্লাহের পক্ষ থেকে এক আল্লাহ সিদ্ধান্ত করা অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবো বিভিন্ন ধরনের ক্ষতিকর বিষয় দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো সুসংবাদ তাদের জন্য যারা এই ক্ষতিকর বিষয়গুলি আশা করো ধরজা ধরে তারা দিনের উপর অটল রয়েছে তারপরে কোথায় যেতে হবে জানাতে যেতে হবে মুসলিম চরিত্রের মধ্যে আসছে জাননা তো জান্নায় যাওয়ার ব্যবস্থা নেই জান্নাতো আনন্দের জায়গা জান্নদের জায়গা রাখা জায়গা কিন্তু এর স্পষ্ট হলো মাথা কষ্টকর বিষয় আনন্দের বিষয় এগুলো দিয়ে কষ্ট কর বিষয়গুলোর মধ্যে থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন মানুষের নষ্ট সৃষ্টি করছে তার মত ভিতরে যোগ্যতা রাখতে সে জাননাতে তারা জানে এবং সে কিভাবে জাননাতে যাবে সে জানে যাবে এই পথটা রত আলী মাকে একেবারে কি করে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন কষ্ট করতে যাওয়া যাবে না কষ্ট করতে তোমাদের জন্য করা হয়েছে এটা তোমাদের জন্য কষ্ট ক কষ্টের গোত দিয়া ভরা ঘোষণা যে এটা কি সে বস্তু কষ্টের বস্তু খাদিতে বলা হয়েছে জান্নাতের রাস্তা মাকা কষ্ট গোত্ব দিয়ে কি ভরা জান জানাতের দিকে অগ্রসর হ্যাঁ এই কষ্টটা এটাই হলো ঠিক রে কি এমন কষ্টের ভয়ে যে তার ফেরে দেবে সেখানে সন্তান সম্পত্তির উপর কষ্ট আসলো সচ্ছলতা দূর হয়ে গেল এই যে স্বর্ণ রূপাকে যেখানে কি করা হল। আগুনে দিয়া গরম হয় তখন স্বর্ণ স্বাভাবিক ধর্মটা কি এটা কি শক্তার স্বাভাবিক ধর্ম বস্তু না তরল বস্তু শক্তি যখন এটা রিসারে নেওয়া হয় আগুন তরল হয়ে যায় তার সবাজার যে ধর্ম তার প্রাকৃতিক যে অবস্থান সেটাকে বিশাহী নাগারে গিয়া মহিলা আবার জন থেকে মুক্ত হইলে তার আপ অবস্থান তার কি করতে হয় যে অবস্থা দেওয়া হয়েছে সেটা কি বলা হয় তো কথা পরিচ্ছন্ধ করছে না করে নাই পরিচ্ছন্ন হয়েছে গিয়ে ঠিক একটা মানুষকে অপরিচ্ছন্ন এমন হয়ে যাবে এই বিষয়গুলি যখন তার উপর কি হবে ঘোষণা জন্য জেহাজ করে কষ্টের বিষয় পরিত্যাগ করা এটা বড় দেহান না যে বিকা হয় শরীর অন্য কোন আমলের মধ্যে নষ্টের কিনায় সেই দিনে বিকাটা নেই এই জন্যই হাজিতে বলছেন জানুয়া জিহাদ দুটি ইস্তালী ইসলামের এখানে সর্বোচ্চ শিখর সর্বোচ্চ ভিন্ন আর নষ্টের জেহাজ কে ধরা হয় কি ভিন্ন এটা একটা বিভ্রান্তি শিকালের মধ্যে নষ্টের জেহাদটা হয় সর্বোচ্চ মাত্রায় মধ্যে নষ্টের যে হাতটা কি সর্বোচ্চ মুক্ত হওয়া যায় সংশোধন সংশোধন তুমরা ঠিকান করো কি কর তাহলে থাকবে না তোমাদের মাল সম্পদ এইগুলি তোমাদের জন্য তোমাদের দিনের ভিতরে দুনিয়ার ধন সম্পদ নাল সম্পত্তি এই গুলির তোমাদের মধ্যে দেখি অনেক কিতাব দোকানের সাথে সাথে একটা এলাকা তোমার কীটনা গানের কীটনা ছাড়া তোমার দিনের কীটনা দ এই পথে অফিস হবে কারণ করতে পারো এই মুহূর্তে আমার গলা কেটে ফেলা হবে এমন পরিস্থিতি ভূতভূতি যেমন হবে তখন না হয়েছে তখন মালের মোহাম্মদ জাহেদ মহম্মদ পদমর জাদি জায়গা বিচার কঠিন অবস্থা আসছে তখন মানুষেরই ছোট ছোট সুখ সুবিধা আল্লাহ জানেন যে কতটুকু সবচেয়ে বড় শক্তিশালী বস্তু শক্তিশালী বস্তু কি আল্লাহ নাকি ফল হাত ফলু হাত যু কুল্লু বই রা কথা দল কুল্লু মানুষের ভিতরে শুক্র এটা যদি ঠিক হয়ে পুর পরিপূর্ণ ঠিক হবে না আল্লাহ পক্ষে যারা নিহত হয়েছে আল্লাহ যারা নিহত হয়েছে আল্লাহ তালা তাদের আল্লাহ দিবেন করে দিবেন যারা নিহত হয়েছে তাদের দিলের এখলা দিবেন আল্লাহ করে দিলেন নিহত ব্যক্তিদের দিলের এসলা মৃত্যুর পরে করবেন হাজিত লিম যে শহীদ পয়সা কম না কি করে দান করেন শহীদ শহীদের রক্ত পরিপূর্ণ একটা পোশাক আল্লাহ পাঁচ দিয়ে তারপরে বিপরীত টা ইমান হয়ে গেছে আল্লাহ তালা কি আর বিপরীত পড়েন আল্লাহ কেমন লাগছেন যে কুকুরের ভিতর উপরে দিয়ে সুরপ কুকুর কিন্তু কুকুরে এমন কথা না লাগা ঠিক আছে উপরে উপরে যদি কুকুরের সুরত দেয়া আসেন ভিতরটা হতো আরকি কুকুর কুকুর উপরে যদি বকরি দেয় তাহলে ভিতরটা হচ্ছে পরিপূর্ণ মুভেন সম্বন্ধিত সম্বন্ধিত ইমান ইন্দার হয়ে গেলেন নিহত হয়নি তারাও কারণ যারা যুদ্ধের শরীফ হয় কেউ নিহত হয় কেউ ফিরে আসছে যারা নিহত হয় তাদের মর্যাদারা বেশি আর যারা ফিরে আসছে তোরণ লোক তাদের মর্যাদা কমি চার নাকি সবচেয়ে বড়ো মুজাহিদা যাওয়া যার ঘোড়া কেটে বেলা হয়েছে তার রক্ত ধরা দেওয়া হয়েছে মালেবানি সিরিয়া গড়ে চালু তারা তাদের প্রতিদিনের বৃত্তি অংশ নব হচ্ছে আমরা প্যাদ যারা দুধ যারা শহীদ এবং যারা জল বেশি ভাগ জল তারা কি হয়ে গেছে এই জন্য শহীদদেরকে দিয়ে উল্লেখ করা হয়েছে সমশ্রেণীর দুইটা বস্তুর একটার নাম দিয়েটাকে কিমন ছাঁচা দু জীবন জনকে উল্লেখ আহম্মদি ভাই খান বোলা আচ্ছা দেখ এই পরিছে আরেক দালু ঠিকান আরেক যুগের জরুরি ছিল পরবর্তী যুগের জরুরি নেই না গিলে রাস্তা দিন যতদিন আছে ততদিন তার বিয়োজন আছে এবং আগে রোগ ছিল আল্লাহ আল্লাহ জানে এবং সেটা চিকিৎসা কি সেই ভালো জানে আল্লাহ পাখি ভালো জানে সেই হিসাবেই আল্লাহ ব্যবস্থা দিয়ে দিচ্ছেন সেটা করে যে এটা তোমাদের এটা তোমাদের জীবের একটা রোগ আছে ভিতরে আসতে দূর হওয়ার মধ্যে মারা গেলো এবং নিয়তের মধ্যে আবার আমরা একটা কি করে দিন আমরা একটু ব্যস্তা গেছিল তোমার কাছে যদি এই বিশ্বচন্দর কি গ্রহণ করবা বলেন আমাদের এই নিয়তটা যথেষ্ট থাকে তোমার জন্য অনুমতি আছে আমার একজন আমার কি আছে নিয়তটা এই নিয়তের কোন দল মূল্য নেই কাজ যে চাষে করতে চাইছে সেটার জন্য যদি উপযুক্ত আসবাব গ্রহণ করে তাইলে এই নিয়ত এই নিয়তের দ্বারা মুক্তাদের নিয়ত ইচ্ছার পর্যায়ে যদি হয় আল্লাহ লাউ আলাদুল যদি জেহাদের যাওয়ার তাদের ইচ্ছা হতো আব্দুল এর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ কর যথাযথ প্রস্তুতি যথাযথ প্রস্তুতি যে কোনো প্রস্তুতি না যথাযথ প্রস্তুতি প্রস্তুতি দিয়ে যাওয়া যায় ধা যায় মার যায় এখন তারা আল্লাহর যুদ্ধ করে মানে হাঁটতে যতদূর সম্ভব তোমরা সত্যি অর্জন করো বিক্ষেপের সত্যি এবং ঘোরা পালনের প্রস্তুতি রঙু রথনের কত শক্তিশালী ছিল কি না কত রকম ছিল অনেকটা আর কি কুটিন্ত হলো কি যায় পাগল হয়ে যায় শুধু পাগলই যায় না যখন যায় তখন আমি তো অবধি কারটা কি তার সফলতা সকল কাম ভাই শুধু আমার মুখের কথা শান্ত না এটা না কারটা নাকি আমাদের কাছে সবচেয়ে সম্মানিত সেই কারবে সবকি করেছি বলতেছি এই শব্দ কি বলে না অবস্থা কথা বিস্তার কথা কি করে না দেখো টুকু কবর্মাতি মনে দিলো না তাদের রোগের কাছে রিলিফ করছে কি আমি মরে গেলাম আমার জানাতে গেল না উৎসুল্ল উৎফুল্ল শুধু নিজেরাফুল্লাম ঠাকুর যে তোর থাকা আমাদের সাথে যে তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যে পদে আমরা আসছি আমরা আমরা আনন্দ আনন্দিত আমরা ফুলো আমরা খুব কামিয়ে দিদি সুতরাং না আল্লাহ কৌপে নাই চলতে থাকো কষ্ট হোক দিবস টেন সামনে জাননা তুই বর্তমানে তোমরা কষ্টে থেকে আমরা তো তোমাদের বর্তমানে ছায়া চলে এসেছি সেই এরিয়া পার হয়ে গেছি আমরা আমরা এটি আনন্দিত হয়ে গেছি উন্নত আমরা দিতে পারতাম আমরা আল্লাহা বলতেছে ঠিক আছে আমি তোমাদের পক্ষ থেকে ও সাহায্যে জানা দিতেছে জানা দিতে এতে কি ব্যবস্থাটা সফলতা রত্নুল <ME> সাল্লা <Congressman and> নিজে বলেছেন জগৎ গাছের জন্য আপনাকে রকমের বেকার জগৎ গাছের জন্য রতুলকে রকম আর রতুল আমি যোদ্ধা নবী এই দুটো নদীর বইতে আছে রতুলের যুদ্ধ থেকে রকমের একটা অংশ একটা আমাকে বলা হয়েছে না বলে একটু বাস্তবতা জিয়াল করি আমরা একটা মানুষ লাই লেন্লা না করে দিনের ভিদির নিতে কি পরিমান বিপদে মুখে নিতেছে যে আল্লাহ জানাতে দরজাতে একটা কত দিন একশো আর দরজায় একশা একশায় সেই পরিমান উচ্চ দরজা টা গিরবে ছাড়া জানতে যদি ঢুকো জান্নধারণ নাগরিক কোন মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি সজিব কর্নেল ব্রিগেডিয়ার জেনারেলদের মধ্যে যে পরিমান দেখি জানো যে পরিমান দেখি সেই ভিতর অনুযায়ী জান্নারি একটা বড় বড় একটা দরকার একশো দলের ভিতর আর অনেক ছোট ছোট থাকে শঙ্কা তো অনেক থাকবে এই হিসেবে ভাগ এই ভাগ গুলি এই থেকে বঞ্চিত হওয়া রসম থেকে বঞ্চিত হওয়া মাধ্যমে আর কি রক্ত খারাপ লোক না ভালো লোক না খারাপ লোক খালেদ ভালো লোক না খারাপ হাত ভালো লোক না খারাপ লোক ফুটে না কিন্তু যখন কি আসছে যা না করুন এদের ভিত্তে কি ওই দল হওয়ার যোগ্যতা নাই সিদ্ধিখ হওয়ার শহীদ হওয়ার যোগ্যতা নাই সরে হওয়ার যোগ্যতা নাই এই যোগ্যতা সম্পন্ন অনেক লোক বেড়ে আসছে যোগ্যতা তখন খোলা শুরু হয়েছে মুসলমান ভাইয়া কি বর্তমানে আমাদের সমাজের কাছাকারা মুসলমান হইলে আমাদের পৃথিবীর আসলে এই বিজয়টা যখন আসবে তখন কি হবে দলে দলে মানুষ মুসলমান দলে দলে মানুষ মুসলমান এটা পুরো মানবতার জন্য কালকমাত মুসলমান বিজয় বিজয় বি কর্লা সাহায্য করবে কি আল্লাহ শীত শীতনা দেখি আল্লাহ লোহরি বার খুব রাখি ধরো এই রহমত এটা আল্লাহ রহমত মুসলমানদের জন্য উচ্চ মর্যাদা পালনের ব্যবস্থাটা কি হত্যা করা হবে পথে সেই কাজের জন্য হতেইছে জানালের শাস্তি আর বেশি করেছে কিন্তু আগে বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক বৃষ্টিতে আগে বেড়ে যেটা আরো কিছুদিন সময় পাইছে সময় না পাওয়ার কারণে রসল বলে গেছেন বিশেষ আসছে মুসলিম একটা জমাত জন্য আরমত রাখতে হবে উম্ম আমার কেমন উম্মের বিরুদ্ধে শীতল করবে আচ্ছা গজ্জেল বিরুদ্ধে শীতলতা দৈবতাকে পায় জানেন তাহলেrootScope সম্পর্কেছেন সেইprojectId যেন কি থাকবে বাকি থাকবে এর এমনকি সেই সময় জান না এমন কিছু সময় জানা এমন কিছু লাগে এরপর কুরআনের মধ্যেও খুব তেমন একটা লাভ আছে যখন উমম আলাইকুম লা তুফাতিনুন ফি সבילিল্লাহ ওয়াল মুস্তাযাফিনা মিন আর-রিজাল ওয়াল নিসা ওয়াল গিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াহ শুধু মুসলমান হওয়ার কারণে ইসলামের নাম নেওয়ার কারণে মুসলমান কিছু মানের আক্রমণ করতেছে আল্লাহ রুকর উমান রাখে ধারণা চালু কর আক্রমণ চালিয়ে আছে নাহলে এক ঘোষণা অনুযায়ী ও কাহে গ্রাম স্পষ্ট ঘোষণা ও কাহা স্পষ্ট বক্তব্য সব সুখায় আলু আদা দলদা তিন বেলা যখন নাকি মুসলমানদের কোন সমসলমান এটার উদাহরণটা হলো হালিচার ভাষায় যেন জাহাজের নিচে দিয়ে ঘরে দেওয়া হয়ে যাচ্ছে দেওয়া হয় তখন উপরের তালাবাসী তালায় বসে আরামে খাবার খাওয়া উপরের তালায় রানো রং লাগানো শীঘ্রের তার সাথে আমরা খেয়াল করে দিবি মুসলমান যেই জানলে যে জাহাজ শীঘ্র গেছে সে কি পরিমান গুরুত্ব সেটা বন্ধ করার জন্য এই গাড়ি দিকে আমরা কল্পনা করি আমাদের কি সংসার সবাই বলে যে সংসারেও তো দিনের কাজ এটাও তো দিনের কাজ ধর্ম দিনের কাজ দু দিনের কাজ হস্তরাও তো দিনের কাজ দু দিনের কাজ কত কিছু দিনের কাজ কিন্তু এখন দিনের টাকাটা কোনটা যখন জাহাজকে নিচে দিয়ে শীঘ্র তখন তার জন্য নিজের বিচা বা কিন্তু এই ছটার জন্য এখন লোক দরকার রতন ইসলাম কোন বিষয়টাকে আগে গুরুত্ব দিচ্ছে আক্রমণ ছোট দেয় মোবাইল রংানো লাইট চিতা ডেকোরেশন কবির প্রতিহত ব্যবস্থা যদি না থাকে যে মসজিদেও কি হয়ে যাবে ধ্বংস হয়ে গেছে আল্লাপের বলে দেওয়া যে প্রতিগত ব্যবস্থা না কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় অবশ্যই সেখানে এই কারণটা পাওয়া গেছিল যে প্রতিহত ব্যবস্থা কি এখন যদি আমরা প্রতিহত ব্যবস্থাটাকে না রাখি তাহলে থাকতে গিয়ে ধ্বংস যাবে মুসলমানের ফর এটা কাদের জন্য মক্কি আফগানিস্তানওয়ালাদের জন্য ইমনওয়ালাদের জন্য আল্লাহ টুকুর মধ্যে আল্লাহ বিজুল করে দিয়েছে বৈজ্ঞানিক দিব ছিল না যে সময় সমুদ্রতার যুগে সেটা ছিল না সেই সময় আল্লাহ ছিল না ছিল না আল্লাহ কোন এলাকার নাকাটা করছেন সেই মোট কামাত হুকুম গহিত হবে না আর সেই আয়তের মধ্যে কি বিধানটা কি কোন জায়গার মধ্যে রত সময়ের মধ্যে মুসলমানদের অনেক বড় ভাগ হয়েছে নিহত হয়ে গেছে অনুরোধন করছেন আল্লাহ যে আল্লাহের দিন দিনের বিধান এটা কি তোমরা মনে করছে তো মোহাম্মদ রসুন আল্লা ফিরে না কিন্তু আল্লাহ ফির এবং অবস্থায় এখন যেহাদের কোন ব্যক্তি যদি কিনা দেয় সহি এই কারণে জাহাজের পথটাকে গরিব হয়ে যাবে যে কোনো বড় উপকারী ছিল যেহাদের বড় অভিজ্ঞ ছিল যেহাদের ক্ষেত্রে সাথে জাহাজ যায় যা এমনভাবে যদি থাকবে না এটা একটা নেতাজ এখন বলতে পারছি না তারা আল্লাহর আড়ে সাথে বহন করতেছে এদের একটা ধারণা যে আমরা আল্লাহ বহন করতেছি এই ধারণাটার কারণে দিকে নিজের দিকে আল্লাহ আর লক্ষ্য আসবে আলোচের মুদ্রা চুক্তি দিয়ে তারা ওখানে ঠিক আছে আল্লাহ একটা সাম্প্রদায়িক তারা আলোচনা পুরানি গ্রহণ কেমন আজ খবর আসলে বিষয় দিন কেমন খাবার আল্লা বলতেছে তুমি আমার ঘরের উপকার করতেছ আর তুমি আমার এই ঘরে ছেলে খাবার দিতে কালিয়া বুধু রব্বাহী এই বাড়িতে রবে রবাদের তোমার করো আল্লাহ আপামা হুম জো যে বাড়িতে রবে তোমাদের কি কি খাবার দেয় হাউস থেকে সারা আলাদে মারামারি কোন দল পাইলে কোনো খেট হোসেন তারা আলাদা যে কোনো তারা চেলা যাচ্ছে তারা ব্যবসা বাণিজ্য কি আমাদের কিবার শীতের মৌসুমে আর একবার গরমের মৌসুমে করা এই দিকে আল্লাহ তিন আল্লাহ আল্লাহ আল্লাহ না সাথে সংস্পর্ কোন ব্যক্তি যদি না আসে যে ব্যক্তি যদি আমি জানি দিনে দান আমি হইলা মারা দিয়া আমি হইলা কোনো চুনুক এত বড় বুজুর্গ বুঝে আসে যত কিছু ধারণা করতে পারেন না আসে আল্লাহ ই যদি তুমি জাহাজে রাস্তায় জাহাজে বেড়াওয়া চাই যদি তোমরা না হোক আল্লাহ ঠিকা দে লঞ্চনা দেয়া তোমাদের অন্যায় আল্লাহ করতে যা নিবেদিত কোন ব্যক্তি হো আর যা কোন বিখি না আল্লাহ অন্য কোন ব্যক্তির জন্য এই জন্য আবার আলোচনা করে নেব কুমকুম খালি তোমরা কি সর্ব পুকুরি চাকলি না মানুষের জন্য শুধু তোমাদেরকে বের করা হয়েছে তোমাদের কাছে ও তারা আবু হাজারও তার একটা ব্যাখ্যা বুসারির মধ্যে আবু হাজার বোধ হয় সর্বশ্রেষ্ঠ লোক যাতে মানুষের জন্য না তোমরা মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ কল্যাঙ্কর যে তুমরা সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে কল্যাণকর মানুষ মানুষের জন্য কল্যাণটা কি বলতো অর্থাৎ তোমরা যুদ্ধ করো কি বলো যুদ্ধ করলে দেশ তোমাদের প্রধানতা হয় কি তোমাদের প্রধানত আল্লাহর হুকুম জারি যায় আল্লাহর হুকুম মানুষের জন্য বাংলা আল্লা দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দাপত্ত নিয়ে যাওয়ার জন্য এই দাস দের দাবত্ত থেকে মুক্ত করার জন্য আমি আমরা সংকীর্ণতা বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন তোমার বিরুদ্ধে এই সংকান ইরা আদিম ইসলাম বিভিন্ন মতবাদের বিভিন্ন আদর্শের বিভিন্ন তন্ত্র মন্ত্রের কি ইসলামের ন্যায় ভিত্তিক ন্যায় ভিত্তিক বিষয় থেকে নেওয়া যাওয়া এই জন্য মুসলমান মুখোমুখি সেই সময় মুসলমান তিনি মানুষের জন্য কল্যাণ করা হয়েছেন তারা কোন রূপে মুখা চিন্তা এক্লাহ আফ্রিকা মরক্ষ পর্যন্ত গেলেন কি বানিয়ে নিয়ে গেছেন কোন রাজারা রিয়া আবু সে কে কোন রুখানু ঊঙ্গু জানা গেছে ইসরানের কোন হুকুম জানিয়া ইসামা ভারত ওবামা দেশ আসছে ইসলামের কোন আকৃতি দেনিয়া যে কৃষকে নাম দিয়ে আসছে আমরা তার বিরুদ্ধে তিনি কি করছেন নাম দিয়ে বানাইতে নামে দিতে ফটো এই অংশে আইসা কি করছিলেন ইসলামের প্রবাব প্রতিষ্ঠিতেন কি কারণে কি আমরা এখন ঘুরে পরিবর্তন করা ইসলামের সাহাবাহিক কোরআনের দ্বারা হাজিদের দ্বারা সাহাবাহিকার দ্বারা স্বীকৃত সর্বসম্মত কোন ব্যক্তি কোন জন্য এবং সব ক্ষেত্রে জন্য একটা দিক কথা শুধু এক একটা আমাদেরকে আমরা জয় বলতে আমরা জয়টা জয় বলি কারণ জয় বোধিক জয়টা না হলে আমরা মনে করি কাজের উপর নাই এই বিষয়টা নিয়ে আসলে বিজয়ের অস্তরে আমরা কি করি বিজয় আসল আল্লাহ ভুকুমের উপর টুক্টা থাকা এবং আল্লাহ ভুকুমের উপর টুপকা থাকতে গিয়া তার উপর ঢাকাটা যত ঢেকে আসবে বিপদের পাহাড়টা যত উঁচু হবে সে কত বড় বিদেশ আল্লাহের উপর টিকা থাকা অবস্থায় বিপদের পাহাড়টা তার উপর যত বড় সে বড় বিদেশ আমরা বিদেশ হয়েছেন নাচে থাকা অবস্থায় সবচেয়ে বেশি বড় বিদেশে বিদেশি আমি না পুরানি খাইকার এবং জাহাজ করতে তারা আর মক্কা বিজয়ের পরে আল্লাহ মালফর করতে এবং জাহাজ করতে তারা এই দুই দল সমাজ না আগে যারা আল্লাহর কথা মালফর করতে এবং জাহাজ করতে তারা পরবর্তী মধ্যে আল্লাহ বিজয়ী ঘোষণা করতেছে আর বিপদ যে পরিমাণ কম গাহির বিজয় যে পরিমাণ বেশি এইটাই মনেলো তাহলে কম বিজয়ী ঘোষণা করতেছে বিজয় যেটা বুঝতে পারছি না যে আল্লাহ ঘোষণা দিয়েছেন সেটা প্রতি একজন খুব স্বস্তি সে গ্রহণ করবে না হকটা পেশায় সবাই থাকবে কোন ধরনের প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তার মধ্যে জানবে না এই এই যে বিজয়ের যে আসল বিষয়ের উপর কি থাকতে পারে আমেরিকা যখন জেহাদের বিরুদ্ধে নামছে তখন জাহাজ দাঁড়িয়ে গেছে আর যখন জেহাদের বিরুদ্ধে সুযোগ রাখিয়া ছিল আমেরিকা মোটামুটি কক্ষে ছিল সেই জন্য জেহাজটাকে ছিল জাহাজ আমাদের উপর আমি কারণে ফেরে গেছে পরাজিত হয়ে গেল না আর এই বিপদের না বিষয় হয়েছে কত জনের পাইছে বলেন কথা বলেন কোথায় কম পাইছেন কথা বলেন ব্যস্ত সফলতা আমরা করিহির সুবিধা দিয়া এই বিষয়টা হল আল্লাহ করা সফলতা আল্লাহ থাকেন আল্লাহ ভুকমের উপর ঠিকা থাকতে যত বড় হবে তত বড় সফল আর আল্লাহ ভুকুম খাইয়া দিয়া যত সুবিধেই যাচ্ছে কি ব্যর্থ যত কাজে গেলাম কোন নবী এক হাদিস দ্বারা তাহার এ কারণে আমার দ্বারা পোকা বক্তব্য দ্বারা কালাম গ্রাহকিদের বিষয়ে আলোচনা করায় তাহাদের পুরা স্পষ্ট ঘটনা আল হাজু আল জাহাজ মা জিয়া ইরা জিহাদু মা দেখ আমির মিলে থাকতে পারে আমি হেবা তেহাজ করতে পারে এবং সেই দেহাজ এটা মানুষের মধ্যে থাকতে পারবো না আমরা তোরা করে এই করে সেই করে এই জন্য পাঠে বেসে ভর্তি আরমস্কালে উনি শুধু উদাহরণ জেসে আফগানিস্তান এই দুই জনের মধ্যে আছে ভালো অবস্থান করদার ও শুধু নিজের ভিতরে তোরা আর নিজের উপর খরচের মোটা তারা আনে হইতেছে আর ও দ্বারা ব্যক্তিগত ব্যক্তিগত তার গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ বেশি এই জন্য জান বি দেখায় যেতে পারি না এই সমস্ত আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ থাকা যে পাওয়া যায় না জমাটা আল্লাহ লাল মস্তি আল্লাহ তালা মিল্ এই জয় হোক আর না হোক এই হাটটা আল্লাহ খান করলে আল্লাহ খান করলে কাছে হাত হাত থাকলে তোলা আর এই কুরআন এর এর আয়াতও বলেছে এমন আছে কি ভিতরে আনতে দেই গিয়েছে আল্লাহ একটা সংক্ষিপ্ত সম্ভাবনা তাকে মাথাতে হবে তাকে সাগরে পাঠিয়ে দিতে মাঠে বেড়াতে হবে যারা মাঠে গেছে তারা মাঝে গেছে হ্যাঁ ডাক্তার জনগো এক মন্ত্র নাম নিয়ে কি হবো বারবার কি কথা বলে পরামর্শ এক জনার তোরা তুমি নিজের জানান এক জনটা আমরা কিন্তু আল্লাহর নাম তিন মাসে লোক জম করছে আল্লাহর নাম দিয়া আল্লাহ নামে গেছে কিন্তু লোক জম দেখ যে তার পাহাড়ে নিয়ে এমারতে পারলো না সাগরে ফলে এমারতে পারলো না আল্লাহর নাম নিয়ে আমি তারপরে করলো তাই বাদে এই নামতে রহমানের দালে রহমান সব থেকে কি করে নাই রব মানে সবাই আগুনে পড়ারা দিয়েছে কি করে নাই রব মানে এই গাড়ি বিশ হাজার মানুষকে আগুন দিয়েছে না সে আগে তো আল্লাহ বাচ্চার মুখ খেলে দিছে বাচ্চা কেউ মাথে না তুমি হতের করা এই দেখা গেছে আগুন দেখা গেছে রাত্রে আগুন ছিল ইন্দ্রিটাই ছেড়ে থাকে শান্তি দেয়া এখানে এই যে ওদেরকে আগুনে ফেললো আল্লাহ তাকে কি ঘোষণা যা হিসাবে তারা বিদায় তার অভিপ্রায় আল্লাহ ফলি এটা মহা সফলতা আমাদের সফলতা ঠিক আছে বিশ হাজার মানুষ আগে ফেরা মারা বললো কথা বলু কি আল্লাপাকে জিতা তু তো হ্যাঁ সে সময় না হচ্ছে আল্লাহ জাহিনী বিপদের মধ্যে অনেক অনেক একমাত্র আল্লাহ রাখছেন যে জাহিরি বিপদ গুলি দিয়েই দিন সংশোধন হয় এই জন্য অপরিচ্ছন্ন ভাবতে বিপদ সোহাদা আর আল্লাহ সোহাদা নিতে চান অনেক শহীদ গৌরব করা যায় আর গ্রহণ বন্ধান উদ্দেশ্য মহামারী কারাগারে না আরো উন্নত ভাবে তাই আমি বলি বাস্তবতা তারা বাস্তবায়িত করছেন আচ্ছা রাশিয়া আক্রমণ করছেন আফগানিস্তানের উপর আমেরিকা পক্ষে ছিল না আমেরিকা সহায়ত্র হয়ে যাওয়ার পরে তখন অবস্থা ছিল যখন ছিল তখন আমাদের দেশের আইরা নাট্য বিভিন্ন ধরনের মেকআপ সব বিভিন্ন রপ্তানিদিন রপ্তানি আর কি আর কি কি আরো কিছু ছিল নাচ ঠিক রানিস্তান সহায়তা করছে সহায়তা করছে পাকিস্তান সারা পৃথিবীর রাষ্ট্র আল্লাপা কি করছেন তাদেরকে আরো পাঠ করার জন্য এরপরে দু তুলে ধরছেন আরব কত বলতে আল্লাহ করছে আল্লাহ তালা করতে তাদের উপর সেই মুসিবত করছে মুসিবতের কারণে তারা হাত হারায় নেই ও আমার জাহ কু দুর্বলতা দেখায় নেই ও আমার টাকানো কান্দে পরিষ্কার দ্বিত আসার পরও এই সমস্ত সাহস না হারানো দুর্বলতা না দেখানো আদর্শ পরি না করা তাদের সামনে ঘটনা হওয়া এটা আল্লাহ এবং নদী দেখি আল্লা আমাদের এই গুলি ভাবতে পারবেন যথাব্বনা আমাদের পাখি রানী মজবুত রাখেন তিন রাখেন গৃহ রাখেন দ্বীপ দাস রাস্তা ছেড়ে দিয়ে ধর আল্লাহলা আপনার বদলা দিন সে কিন্তু আসলে উদ্দেশ্য কি আসলে উদ্দেশ্য কিন্তু আমাদের উত্তাপ থাকি ধরা খাই এই যে বাসে ছেলে ধর্মীয় হত্যা হুকম দেওয়া হয় কিছু হয় আর তারা এরপর ঠিক আছে এবং তুরন্ত হাতের মাঝে যে বিজয়ের কাটালা একটা বিষয় হবে সে বিজয়ের কাটালা মাত্র বল আর ওর নগর পরে তাহলে যেতে চালান